যা থাকছে সেটাও কেমাত্র বড় আর একটি এবং সর্বশ্রেষ্ঠী সেটা হচ্ছে থেকে একটি আগুন নির্গত হয়ে মানুষকে তাড়িয়ে হাসনের মাঠের দিকে নেবে যেটা সিঁড়ি এলাকায় অবস্থিত এবং এই আগুনটা যেটা মানুষকে হাসনের মাঠ এবং এই যে আপনার আগুনের কথা এটা কিন্তু হোজাইফর হাদিসের মধ্যে ইতিপূর্বে আমরা শুনেছি তিনি বলেছিলেন যে হাদিসের শেষাংশে যে ইন হারান حتى تروني يقلها عصا آياتي هادثي شرباقه والاشنال وآخ نذاري كنارون تخرج من اليمن تطرد الناس الى محشرهم جيترين والاشنال جي شوال برشار جي علامتو کو دخد بي كياماتر علامت شتار چه يمن تهكي اكتعا قن برحبه جتا مانوشكي تارييني جابه حسن واتحر دي گئ اتار چه شوال برشار علامت جتا دونيو ده এবং অন্য বর্ণার রয়েছে বৈশিষ্ট্য হবে যে যখন মানুষ তাদের প্রয়োজন হয় বিশ্রাম নেওয়ার অথবা খাদ্য ইত্যাদি খাওয়ার সময় হয় তখন তাদের সাথেই সেই অবস্থান করবে সেই আগুন খাবার ইত্যাদির সুযোগ এই আগুন দিবে হ্যাঁ তখন তাদেরকে তাড়াবে না কিন্তু এই কাজ শেষ হয়ে গেলে আবার তাড়ানো শুরু করবে এই যে কথা আমরা বললাম অনেকে বুঝতে ভুল করেন মনে করেন যে এটা আসল হাসর। क्यामत दिन मानुष के एकत्रित कर पूरा विश्व मानुष ए पशु सबग के से हासर क्योंकि नए इतना दुनिया हासर बला है जे क्या पूर्वक्षण मानुष के एक जगह एकत्रित करा जा रा तक दुनिया सबाई के दड़िए सीढ़ी एलकार दिखे नहीं आसा है যেটা যেটাতে বড় বড় গুলা শোনার পর এবং তার আগে আমরা ছোট আলামতের কথা বলেছি যেগুলো অনেকটাই পাওয়া গেছে শুধু এখন এই বড় আলামতগুলো বাকি আছে সুতরাং যখন পাওয়া গেছে সুতরাং বড় আলামত যে কোনো সময় আসতে পারে সেটার একটু ভয়ে নিজের মনে নিয়ে নিজকে সঠিক লাইনে পরিচালিত করার চেষ্টা অবশ্যই আমরা করব। সেটি হচ্ছে এইগুলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এইগুলা বলার আসল উদ্দেশ্য সুতরাং সেটা করতে আমরা কোথায় করব না ওসল্লাহ আল্লাহিহিজ